और एटीय आल्ला निदर्शन समूह एक तुम्हारा देखते पाओ भूमि शुष्क शष्यहीन पड़े आतपर जेई मात्र से पानी बर्षण करी अकस्त पंकरुद्गमे सुसज्जित उठे जे आल्ला मृतभूमि जीवंत करश्चित भावनी मृत्यो जीवनदान कर निश्चय सबकिछ करते सक्षम إن أَ حَنَا إِلَْكَكَمَا أَ حَنَ إِ نُحِ وََّ بينَ مِنْ بَعٍ وَأَ حَنَا إِ عِبَضَهمَ وَإِسماعين وَإِسحافَ وَيَعقُوبَ وَْأَسبَطِ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 শি নী লি কুণলি নজিজ পরিবেশিত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 بسم الله الرحمن الرحيم فقصص القصص لعلهم يتفكرون <تصفيق> فقصص القصص لعلهم يتفكرون <تصفيق> فقصص القصص لعلهم <تصفيق>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 آدم شيس إدريس نوح حود صالح إبراهيم إسماعيل إسحق لوت ياكوب يوسف شوايب أيوب ذو الكفل موسى هارون إيوشة بن نون اليسى إليس داود سليمان يونس زكريا يهيا إيسى عليه السلام এবং মুহদ সাল আলহি আমাদের এই সিরিজে আমরা আদম থেকে ইসা আলহি সাল্লাম পর্যন্ত আম্বিয়াদের জীবনী ইনশা আল্লাহ আলোচনা করবেন তারা ছিলেন এমন ব্যক্তি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 আমরা আপনার কাছে এই কুরআনের মাধ্যমে কুরআন প্রত্যাদেশের মাধ্যমে আপনার নিকট আহসানুল কাসাস বা শ্রেষ্ঠ কাহিনীগুলো বর্ণনা করছি এবং অবশ্যই আপনি এই বিষয়ে ছিলেন গাফেলদের অতএব ইতপূর্বে অবশ্যই আপনি এই বিষয়ে ছিলেন অনবহিতদের অন্তর্ভুক্ত কুরআন আলসার পক্ষ থেকে নাজিলকৃত এবং আলসু মহাম্মতালা এই কুরআনকে মুহম্মদ রসুল্লাহ সাল্লাহামের উপর নাজিল করেছেন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 রাসুল্লা সাল্লা উত্তর দিলেন মিয়া ওয়া ইসরোনা আলফা আর রসুল মিনজা সালাস ওয়া খামা আশরা জাম্মানা আমিয়াদের সংখ্যা হচ্ছে এক লক্ষ ২০ হাজার তাদের মধ্যে ৩১৫ জন হচ্ছেন রাসুল অর্থাৎ আবাস মোহাম্মার আম্বিয়া ছিলেন এক লক্ষ ২০ হাজার জন এবং রাসুল ছিলেন ৩১৫ জন এখানে দুটি ভিন্ন ব্যাপার রয়েছে নবী এবং রাসুল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 নতুন সরিয়া প্রদান করা হয়ে থাকে তখন তিনি হয়ে যাবেন একজন কারণ তাকে তাওরাত প্রদান করা হয়েছিল কিন্তু হারুন আলাহ ইসলাম তাকে কোনো শরিয়া প্রদান করা হয়নি তিনি একজন নবী এবং তিনি মুসা আলাামের সরিয়াকে অনুসরণ করেছেন আদম আলা কাহিনী শুরু করার পূর্বে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 অতপর তিনি কিতাবে সমস্ত কিছু লিপিবদ্ধ করলেন তিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করলেন বুহারি থেকে ইমরান ইবনে হুসাইন বর্ণিত সেই হাদিসে রয়েছে ইয়মান থেকে আগত দলটি রাসুল্লাহ সাল্লামের কাছে এসে জানতে চাইলেন আমরা আপনার কাছে দিন শিখতে এসেছি এবং জানতে এসেছি কিভাবে শুরু হল রাসুল্লাহ বলেছেন শুরুতে শুধুমাত্র আল্লাহ ছিলেন আদিতে শুধুমাত্র আল্লাহ ছিলেন তার আগে কিছু ছিল না এবং তার আরস ছিল পানির উপর এবং অতঃপর তিনি কিতাবে সমস্ত কিছু লিপিবদ্ধ করেছেন এবং এরপর তিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন রসুল্লাহ সাল্লাম পর বলেন ইউকাল ফাজিল কাহ বি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 সেই সিদ্ধান্ত নিজে গ্রহণ করেছেন আসমান এবং হয়েছে নূর থেকে এবং সৃষ্টি করা হয়েছে আগুন থেকে মালাইকা এবং জিনিস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 সবকিছু মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে এবং মানুষকে আলোচক মহাসভা সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য আলোসু মহামতাল মানুষকে মর্যাদা দান করেছেন এবং মানুষের উপকারের জন্য অন্য সমস্ত কিছু সৃষ্টি করেছেন সুতরাং মানুষ হচ্ছে এই পৃথিবীর চূড়ান্ত সৃষ্টি এবং এই পৃথিবীকে গড়ার দায়িত্ব আলসু মোহামতআলা মানুষের উপর অর্পণ করেছেন দুনিয়ার যে কোনো বস্তু যে কোন সামগ্রী থেকে আলসু মোহামতাল মানুষকে দামি করে সৃষ্টি করেছেন কাজেই এটা কখনোই আমাদের উচিত নয় কোন সম্পদা বস্তু লাভ করার জন্য মানুষকে নষ্ট করব মানুষকে ধ্বংস করব্যা করবিত্র একজন মুসলিমের রক্ত আল্লাহর নিকট কাবার থেকেও বেশি সন্তানকে এতটাই মর্যাদা দান করেছেন কুরআনে আল্লাহ বলেন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 তিন ইনলাজিব শব্দটি যার অর্থ এমন কাদামাটি যেটা আঠালো আল্লাহ আরো বলেছেন মাসনুন যার অর্থ গারোবর্ণের গন্ধযুক্ত কাদামাটি এবং আল্লাহ আরও ব্যবহার করেছেন সালসাল বা ঠনঠনে মাটি সুতরাং একটি মাটি শব্দ এটা বোঝানোর জন্য আলসু মহাম্ম কেন এতগুলো শব্দ ব্যবহার করলেন তুরাব তিন তিন ইনলাজিব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 নিথোর দেহটিকে পরে থাকতে দেখে কি দেহাত শব্দ বের হয়ে আসল যখন সে আদম আলাস্লামের দেহকে আঘাত করল তখন সে বুঝতে পারল এটার ভিতরে ফাঁপা এবং তখন ইবল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 হে আবুল কাসেম রুহ কি রাসুল চুপ করে রইলেন এবং হাদিস বর্ণনাকারী আব্দুল্লাহ নিহানহ তিনি বুঝতে পারলেন রাসুল্লাহ সাল্লামের উপর ওহিনাজিল হচ্ছে তিনি দাঁড়িয়ে রইলেন এবং পরবর্তীতে রাসুল্লাহ সাল্লামের যখন সেই অবস্থাটি কেটে গেল তখন তিনি বললেন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 আল্লাহ মহাম্ম মুহস আল্লাহ ইসলামের সেই লাঠিতে প্রাণ সঞ্চার করলেন এবং সত্যিকারের সাপে সেটাকে পরিণত করে দিলেন কারণ তারা জানত তারা শুধুমাত্র দৃষ্টি বিভ্রমের মাধ্যমে মানুষকে ধোকা দিচ্ছে কিন্তু প্রাণ সঞ্চার করার কোন ক্ষমতা তাদের নেই যখন তারা মুহসা আলাহ ইসলামের লাঠিটিকে দেখল তখন তারা বুঝতে পারল এটি হচ্ছে মজিজা এবং আল্লাহ মোহাম্মদাল্লাহ সেখানে রুহ সঞ্চার করে দিয়েছেন তারা সাথে সাথে সেখানে শিজদায় পড়ে গেল এবং মুসলিম হয়ে গেল তারা জানত এই মসজিদা প্রাণ সঞ্চার করা কখনোই কোন মানুষের পক্ষে সম্ভব নয় সুতরাং এই রুহ হচ্ছে সেই বস্তু যা আমাদেরকে প্রাণ দিয়ে থাকে এবং এটা শুধুমাত্র আল্লাহ আওতাধীন এই রুহ প্রথমবারের মতো যখন আদম আের দেহে প্রবেশ করল উঠলেন। আদম আছেন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 আল্লাহ মহামতাল যখন আদমকে তৈরি করেছেন তার মধ্যে রুফ ফুঁকে দিয়েছেন আল্লাহ নিজে আদম আলা আদমকে শিক্ষা দেওয়া হয়েছিলামের সাথে ছিল আলম সৃষ্টি করার পর আল্লাহ বললেন তুমি মালাইকাদের কাছে যাও আল্লাহ তাকে মালাইকাদের কাছে যেতে বললেন এবং তাদেরকে সালাম দিতে বললেন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 সুতরাং আল্লাহ মোহামতাল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আলম আলাই মাধ্যমে আমরা কিভাবে পরস্পর পরস্পরকে অভিবাদন জানাব সালামের মাধ্যমে আলাইকুম। আমরা এখন এই সালামটিকে বাদ দিয়ে বিভিন্ন শব্দ অভিবাদনের জন্য গ্রহণ করেছি দুঃখের বিষয় বর্তমানে আমরা এই সালামকে বাদ দিয়ে সালামের প্রচলন বাদ দিয়ে বিভিন্ন শব্দকে গ্রহণ করেছি যেগুলো কোন অর্থ হয় না হাই হ্যালো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 আলো শুকেনিউরুম ওম ফুসিমি রিকু কোলো বালি আোলোয় উমি ইন্দ আফি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 উপরোক্ত শর্তে আমার সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সঙ্গে মানুষদের সাথে সাথে যুক্তি করেছেন এবং একই সাথে আলাহমতো আহলে কিতাবদের আলেমদের কাছ থেকে প্রতিজ্ঞা গ্রহণ করেছেন আল্লাহাল বলেন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 ইবলিসের মনে গুপ্ত অহংকার এবং নিজেকে আদমের থেকে শ্রেষ্ঠ মনে করার কথা কি বুঝিয়েছেন আদমকে সৃষ্টি করে তার দেহে রুফ ফুকে দেওয়ার পূর্বেই আলাহ ফেরেস্তাদেরকে সির্জা করার আদেশটি জানিয়ে দিয়েছিলেন যখন আমি তাকে সুষম করব এবং তাতে আমার পক্ষ থেকে একটি রুখ ফুকে দেব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 রব হিসেবে আল্লাহকে মেনে নিলেই নিজেদেরকে মুসলিম পরিচয় দেওয়ার জন্য যথেষ্ট মনে করি অথচ ইবলিজ যে কিনা ফেরেস্তাদের সর্দার ছিল জান্নাতে ছিল এবং আল্লাহ সম্পর্কে যার অন্তরী বিন্দু মতো সন্দেহ নেই এমনকি জান্নাত থেকে বিতাড়িত হবার পরেও যখন আল্লাহকে রব হিসাবে সম্বোধন করে আল্লাহর কাছেই দোয়া করছিল এরপরও কেন সে কাফির হল কেন আল্লাহ মোহাম্মদুল্লাহ বললেন সে কাফিরদের অন্তর্ভুক্ত হল এর কারণ হচ্ছে সে আল্লাহর আদেশকে অস্বীকার করল। কোনো কিছু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 ইলম ইকতি সু ইল ইসল অুদু মন খুত কৌল অহ লি কম চাল ইন আক্তি ইল ইয় মিল ক্লুত হূ ই শরণ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 স্পষ্ট নির্দেশের সঙ্গে সাংঘর্ষিক হলে সেখানে যুক্তি বা বুদ্ধি প্রয়োগের কোন সুযোগ নেই সব বিষয়ে অবগত তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানান তিনি জানতেন ইবলিস তার অন্তরে কি অহংকার গোপন করে রেখেছে ইবলিজ সৃষ্টির আগে সম্পর্কে জানান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 الله سبحانه وتعالى قال يا ابليس ما منعك ان تسجد لما خلقت بيداي استكبرت ام كنت من العالين হে আমি যাকে নিজের হাতে তৈরি আমি যাকে সৃষ্টি করেছি তার সম্মুখে করতে তোমাকে কিসে বাধা দিল তুমি কি অহংকার করলে তার থেকে উচ্চ মর্যাদা সম্পন্ন قال انا خير সে বলল আমি তার চেয়ে উত্তম আনা খায় আপনি আমাকে আগুনের দ্বারা সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা লক্ষ্য করুন আল্লাহ আদমকে যে চারটি সৃষ্টিত্ব দিয়েছেন তার মধ্যে একটি অর্থাৎ আল্লাহ সহস্তে আদমকে সৃষ্টি করেছেন এটা উল্লেখ করার মাধ্যমে জবাব চাইলেন হে ইবলিস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 দেখুন শকারান্তরে আল্লাহর ভুল ধরতে চাইছে সে বলতে চাইছে যুক্তির মাধ্যমে মাটির থেকে আগুন উত্তম হবার পরেও কেন আল্লাহ ইবলিসকে মানুষের নীচে স্থান দিলেন তার যুক্তিতে কাজেই সে আল্লাহর ভুল ধরতে শুরু করল সুফহান আল্লাহ মানুষ সৃষ্টির আগে আল্লাহ যখন মালাইকেদেরকে এই বিষয়টি জানিয়ে দিয়েছিলেন যে তিনি পৃথিবীতে খলিফা পাঠাতে যাচ্ছেন তখন ফেরেস্তারাও বলেছিল কেন এর দরকার রয়েছে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 যে তারা তাদের বড় এবং সম্মানিত ব্যক্তিদেরকে সিজা করে থাকে সুতরাং তিনি মনে করেছিলেন তাহলে তো সবচেয়ে সর্বাপেক্ষা বড় হকদার এই সম্মানের রাসু সাহাম নিজেই সেই কারণে তিনি তাকে সিজা করলেন কিন্তু রাসু সাল্লাম সেই সিজাকে বৈধতা দেননি এবং তিনি বলেছিলেন যদি আমি কাউকেও কারোর জন্য সিজদার হুকুম দিতাম অর্থাৎ রাসুল্লাহ সাল্লাহাম আল্লাহাবাদে কোন ব্যক্তি বা বস্তুকে সিজা করার জন্য বৈধতা প্রদান করেননি এবং এ কারণে তিনি বলছেন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 সেটা হচ্ছেন আদম আছেন হাওয়া আল্লাহামকে আদমের পাজরের হাট থেকে সৃষ্টি করা হয়েছে এবং এই বিষয়ে আল্লাহাম তাল্লাহ কুরআনে বলছেন আলাহুহ বলছেন হে মানব সমাজ তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো তোমরা তোমাদের রবকে ভয় করো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 আর যদি সেটাকে ছেড়ে দাও তাহলে সবসময় তা বাকাই থেকে যাবে এ কারণে রাসুম বলেন কাজে নারীদের সাথে উপদেশপূর্ণ কথাবার্তা বলবে যদি আমরা এই একটি পারি তাহলে এটা আমাদের নারী এবং পুরুষের মধ্যে সম্পর্ককে অনেক সহজ করে দেবে আদম এবং হাবা আলামাম তারা জান্নাতে বসবাস করছিলেন জান্নাতের সবকিছুই তাদের জন্য বৈধ ছিল শুধুমাত্র একটি জিনিস সেটি কি সেটি হচ্ছে একটি বৃক্ষ একটি গাছ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 আল্লাহাম বলেন কাহিনীতে বুদ্ধিমান ব্যক্তিদের জন্য সময় এই কাহিনীগুলো আপনি বর্ণনা করুন যেন তারা চিন্তা গবেষণা করে সুতরাং কাহিনীগুলোকে এই কারণে বর্ণনা করেছেন যেন আমরা সেইগুলো থেকে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 অন্যায় কাজের জন্য উদ্বুদ্ধ করে থাকে বা কুমন্ত্রণা বা অশুভ ওয়াহি ওসবাসা এক ধরনের ওয়াহি বা অশুভ ওয়াহি যেগুলো শয়তান মানুষের অন্তরে জাগ্রত করে দেয় সুতরাং ইবলিজ সে আদম আলা বিভ্রান্ত করার জন্য তার কাজ শুরু করে দিল কিন্তু কিভাবে সে আদম আলা বিভ্রান্ত করল সে কি সরাসরি এসে বলল যে তুমি সেই গাছটির নিকটে যাও এবং সেখান থেকে ফল ভক্ষণ করো কিংবা যে গাছটি তোমাকে আল্লাহ স্পর্শ করতে নিষেধ করেছেন সেখানে তুমি সরাসরি দেখতে পাই শয়তান কৌশলে মানুষকে ধীরে ধীরে বিভ্রান্ত করার পদক্ষেপে গ্রহণ করেছিল সে কি কিভাবে মানুষের সাথে ব্যবহার করতে হয় আল্লাহ কুরআনে বলছেন অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা প্রদান করল অসা এবং বলল হে আদম আমি কি তোমাকে বলে দেব আমি কি তোমাকে বলবো নাকি অনন্তকাল জীবিত থাকার সেই বৃক্ষের কথা সাধারাতুল খুলদ অনন্তকাল জীবিত থাকার বৃক্ষ এবং রাজত্বের কথা। শয়তান এখানে সেই নিষিদ্ধ কাজটিকে নেওয়ার জন্য প্রলুব্ধ করতে খারাপ বিষয়কে সুন্দর করে উপস্থাপন করতে শুরু করল আমি কি তোমাকে বলে দেব অনন্তকাল জীবিত থাকার বৃক্ষের কথা এবং অবিনশ্বর রাজত্বের কথা অন্যত্র আলোচনা মাতালা বলছেন সে তাদের কাছে কসম খেয়ে বলল আমি তো তোমাদের ভালোই চাই আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী শয়তান আমাদের দুর্বল স্থানগুলোর ব্যাপারে অবগত থাকে এবং সেই স্থানগুলোতে এসে আক্রমণ করে সে আদম আলা কাছে কখনোই সরাসরি খোলাখুলি ভাবে বলেনি যাও এবং আল্লাহকে অমান্য করো নিষিদ্ধ কাজ করো এভাবে হলে আমরা জানি আদম আলা কখনই সেটা করতেন না বরং শয়তান তাকে প্রলুব্ধ করতে লাগলো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 যখন আপনি এই আয়াতগুলো পড়বেন কিংবা এই কাহিনীগুলো শুনবেন কিংবা পর্যালোচনা করবেন কখনো কি এই ধরনের চিন্তা করেছেন যে কিভাবে আলসু মোহাম্মদ একজন মহান নবী একজন আমবিয়া কিভাবে আলসু মহাম্ম একজন মহান নবী এই ধরনের ভুল করতে পারলেন কখনো কি ভেবে দেখেছেন আলস মোহাম্মতাল্লাহ তাকে আদেশ করেছিলেন সেটা স্পর্শ না করতে কিংবা সেই বৃক্ষের নিকটবর্তী না হতে কিন্তু তিনি সেখান থেকে সেই বৃক্ষের ফল আস্বাদন করলেন কিভাবে সম্ভব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 কোন এক বিষয়ে জ্ঞান লাভ করা এবং সরাসরি কোনো ঘটনার মাধ্যমে অভিজ্ঞতা লাভ করা এই দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয় আদমআ জানতেন শতান তার শত্রু কিন্তু তিনি কখনোই তার শত্রুতা সম্পর্কে অভিজ্ঞতা লাভ করেননি এমনকি রাসুল্লাহাম বলছেন কোন বিষয়ে সংবাদ জানা এবং সচক্ষে দেখা অভিজ্ঞতা লাভ করা কখনো এক বিষয় নয় আদম আলাহামের জ্ঞান ছিল শয়তানের ব্যাপারে কিন্তু কোন অভিজ্ঞতা ছিল না এবং আমরা জানি আদম আলাহিসামের সাথে কি হয়েছিল আমরা জানি শয়তান কি করেছিল আমাদের ক্ষেত্রে আমাদের সামনে মানব জাতির সম্পূর্ণ ইতিহাস আমাদের সামনে রয়েছে কিন্তু এর পরও একই ভুল আমরা বারবার করে যাচ্ছি। আমাদের এটাকে প্রশ্নবিদ্ধ করা উচিত নয় আদম সম্পূর্ণ একটি নির্দোষ ভুল নিরপরাধ ভুল এবং আলু সুমত তাকে সেই জন্য ক্ষমাও করে দিয়েছেন এবং আদম আলাহিস্লামের তখন পর্যন্ত শয়তানের শত্রুতা সম্পর্কে কোন অভিজ্ঞতা ছিল না আলু সুমা চেয়েছিলেন আদমের জন্য এটি একটি পরীক্ষা এমন একটি পরীক্ষা যার মাধ্যমে তিনি শিক্ষা গ্রহণ করতে পারেন এবং আদম দান করলেন তাকে আদম আলা একটি প্রস্তুতি নেমে যাও আল্লাহ আদম এবং হাওয়া আলাহিস্লামকে বললেন জান্নাত থেকে নেমে যেতে এখানে লক্ষণীয় এই বিষয়ে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 এক বচন রয়েছে দ্বি বচন রয়েছে এবং দুই বা তার থেকে বেশি ব্যক্তির জন্য বহু বচন শব্দটি ব্যবহার করা হয়ে থাকে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আদম এবং হাওয়া আলামকে নেমে যাও এই কথাটি বলার জন্য আলসুমতওয়ালা দুই ব্যক্তি নির্দেশক বচনকে ব্যবহার করেননি বরং সরাসরি দুই ব্যক্তির থেকে অধিক অর্থবোধক বচনকে ব্যবহার করেছেন এর আলফাররা তিনি বলেছেন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 আল্লাহ বলছেন তোমাদেরকে সেখানে দুনিয়াতে কিছু খাল অবস্থান করতে হবে এবং লাভ সংগ্রহ করতে হবে আল্লাহ আদম অনুতপ্ত হয়েছিলেন তখন আল্লাহ সু মোহাম্মতআল্লাহ আদমকে কিছু শব্দ কিছু বাক্য কালে মা শিখিয়ে দিয়েছিলেন সেটা কি ছিল আল্লাহ বলছেন ততপর আদম শিও পালন কর্তার কাছ থেকে কয়েকটি কথা শিখে নিলেন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 আলোসু মহামতাল যদি আমাদের ক্ষমা এবং দয়া না করেন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবার কাছে এটা হচ্ছে সেই দোয়া যা আলোসুম আদম এবং হাওয়া আল্লাহামকে শিখিয়ে দিয়েছিলেন সুতরাং আদম এবং হাওয়ার বংশধর হিসেবে আদম এবং হাওয়া আল্লাহিস্লামের বংশধর হিসেবে আমাদের উচিত আলোসু মোহাম্মতাল কাছে সব সময় স্টেকফার করা যেন আলহ সুহামতাল্লাহ আমাদেরকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত না করেন এবং এই ঘটনাটি ছিল জান্নাত থেকে দুনিয়াতে অবতরণের পূর্বেই আদম আলাহামকে সেই দুয়ারটি শিক্ষা দিয়েছেন দুনিয়াতে অবতরণ আদম জন্য কোন অপরাধের শাস্তি স্বরূপ ছিল না সেটা ছিল তাওবা কবুল হওয়ার পরবর্তী ঘটনা সুবহান ইজতিসালামুল আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বুল আল নামিন